দু এক মিনিট বঙ্গালী ভক্ত আনন্দ কেন মহা প্রভু কী ভাষা মি কহঙ্গা আমি কি বলবো কি বলম কি বলম আজ শুনতে বলতে হ আমাদের জীবন আমরা যদি আমার জীবনে আমার আমরা যদি শুধু খাই ঘুমাই অন্যদের সঙ্গে চর্চা করে পাইখানা করে কি লাভ হয় এই দুর্ভ মানব জন্ম পেয়ে কৃষ্ণ কথা বলতো কৃষ্ণ নাম করতে হবে কৃষ্ণ শেব কৃষ্ণ ভক্তি করতে হবে সেটা সকল কথা সেটা মহাপ্রভুর শিক্ষা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হরিন এবং নিত্যানন্দ প্রভু তার দুই প্রধান প্রচারক এই উপদেশ দিয়েছেন নিত্যান বলো কৃষ্ণ করো খ্রিস্ট শিক্ষা তো পরে নিত্যানন্দ প্রভু মনে করেন যে মহাপ্রভু আমাকে বলেন সকলকে এই উপদেশ দিতে ভর্য কৃষ্ণ বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষক কিন্তু আমার বিচার নিত্যানন্দ প্রভু এইভাবে মনে করেন আমার বিচার আছে যে এই সব লোক এত আছে যে তার তাদের কোনো যোগ্যতা নাই কৃষ্ণের ভর্জন করার জন্য কৃষ্ণ নাম কীর্তন করার জন্য কৃষ্ণ শিক্ষক করার জন্য সেই জন্য নিত্যানন্দ প্রভু সবাইকে বলেছেন গৌর বলো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সকল লোকদের ঘরে গিয়ে সবাইকে এই উপদেশ দিয়েছেন ভহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে যে gauranga bhaje, সেই মরা প্রাণরে তো আপনারা সকলে দয়া করে গড় কথা বলো এবং এইভাবে আপনারা মা নিত্যানন্দ প্রভুর পুরা কৃপা পাবেন হরে